الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا له ومن شرور الشيطان وله لا اله الا الله امر من يقوله فلاح بيلاه انا الله أن لا اله الا الله وحده لا شريك له انا اشهد ان محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وعزواجه وبارك وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّ اللَّهَ مَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِي يا أَجُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ اسلم تسليما اللهم صل على محمد وعلى ال محمد الله বাইরে আমার আল্লাহ পাক লাখ লাখ ছোকর যাই ফেতনার জমনায় আল্লাহ রব্ল আলহামিন আপনাকে আমাকে এই বৃষ্টির দিনেও সমস্ত বৃষ্টি বাদল উপেক্ষা করে দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেতনা ফসাদ উপেক্ষা করে আল্লাহ পাকের কালামের মল্লিশে ওলামায় কেরামদের মল্লিশে জাকরিন শাহরিনদের মল্লিশে হাজির হওয়ার মতো তৌফিক আল্লাহ পাক দান করছেন এজন্য সবাই সুপ্রিয়াতেন একবার বলুন আলহামদ মিলাদুল নবী উপলক্ষে বা জানা জানাবে রসুল্লাহ সাল্লাহ আলহান জন্ম মাস উপলক্ষে বা সিরাতুল নবী বা দাবাতুর নবী যাই বলেন এই উপলক্ষে আজকে এই মাহপেলে আয়োজন করা হয়েছে জানাবে রসুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লামের জীবনটাই ছিল সম্পূর্ণ কোরআনে পা আয়সা সিদ্দিগার দিগাল্লাহ তালাকে এক ব্যক্তি একদিন জিজ্ঞাসা করেন হে উ মুহাতুল মোমিনিন রসুল্লাহ সাল্লাহ আসলামের চরিত্র একটু আমাদের শোনেন তখন তিনি একটু ধমকে শরী বলছিলেন তুমি কোরআন শরীফ করো না হা কোরআন সহিত পড়ি তাহলে খুলুকহু খুলুকুল কোরআন আশা সিদ্দিকার দিয় তালা ফরমান যে জান রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের চরিত্রই ছিল কোরানে পাক কোরআনে পাক হইল লিখিত কোরআন আর জানাবে রসুল্লাহ সাল্লাহ আলহ আসলামের জিন্দিগি হইল আমুলি কোরআন বা প্র্যাকটিক্যাল কোরআন বাস্তব কোরআন আল্লাহ পাকের কালাম যদি শুধু মাওলায় নাজল করতেন জানাবে রসুল আল্লাহ সাল্ল্লাহ আল্লাহলাম যদি যে না পাঠাইতেন আমরা আল্লাহ পাকের কালাম কিছুই বসতাম না কি বলেন কথা ঠিক না জানাবের রসুল আল্লাহল্লাহ আলাহ আসসালামের তাম জীবনের থেকে তিনি যে একজন আল্লাহর নবী এর এটাও একটা প্রমাণ যে একটা মানুষের জীবনে সব ধরনের ঘটনা ঘটে না কি বলেন বহু ধরনের ঘটনাই আমাদের জীবনে হয়তো ঘটে না কিন্তু জানাবে রসুল উল্লাহ সাল্লাহ আলাইসালামের জীবনই যে দেখা যায় এই তেইশ বছরের জিন্দিগানির ভিতরে কেয়ামত পর্যন্ত মানুষের যত মানুষের জীবনে যত ঘটনা ঘটুক তার কিছু নমুনা আল্লাহর হাবিবের জীবনে ঘটতে গেছে কি বলেন কথা ঠিক নয় এটা অন্তত তিনি যে একটা আল্লাহকে একজনার জীবনে সব ধরনের ঘটনা ঘটা সম্ভব নয় ধরেন আপনি জীবনে কত কিছুই করলেন কত কিছু করলেন না ধরেন আপনার রাষ্ট্রপতি হয়েছে বললেন না আমরা রাষ্ট্রপতি হইতে পারলাম না আমরা ধরেন পরের কাজ অনেকে করেন নাই কেউ রাখালগিরি করেন নাই কেউ অজমশিয়াত করেন নাই কেউ যুদ্ধ পরিচালনা করেন নাই কেউ ব্যবসা বাণিজ্য করেন নাই এইরকম ধরনের বহু কাজ গেছে জানা কি একটা মানুষের জীবনে সব ধরনের কাজ হয় না কি বলেন কথা ঠিক না কিন্তু জানাবের সাল্লাহের সব ধরনের কাজ হয়ে গেছে যেটা আমাদের শিক্ষার জন্য আল্লাহ রব্বুল আলমিন নমুনা বানাই রাখছে রবি আজ মাস আসলে পরে দেখা যায় সব জায়গায় সিম্ফুজিয়াম সেমিনার আলোচনা সভা अज महाबेल सीरा नबी कत किसुरा पेपर पत्रिका देखिए अनेक समय हासि जर सारा जीवन मजने जाना रसुलल्लाह सल्लाह आल्लाम को आदर्श तो नाई बरंच हबीबर आदर्श के दुनिया मिटानो जाए परिकल्पन जरा लिप्त ताओ देखी जाना रसुल्लाह सल्लाह सल आदर्श छा दुनिया के शांति नाई কথা ঠিক না আমাদের কৃষি ইনসাবের বক্তৃ যারা কি আপনারা দেখছেন একজন আলেমে হতে সুন্দর বক্তৃতা যেতে পারবে না জানাবের রসুল্লাহ সাল্লাহ সালামের আদর্শ সম্পর্কে কি বক্তৃতা দিয়েছেন আর কৃষি ইনসব নিজি একজন মেয়ে লোকের চাকর হইয়ে বই গেছে নাকি মেয়ে লোকের খাদ্য মেয়ে বই গেছিল কথা বলেন না কারণ আমি কি বলছি এই যে আদর্শ আর যেখানে জানা হবে রসুল্লাহে সাল্লাহ আল্লাহ সাল্লাম ফরমান তিনি বলেন না আল্লাহ পাখি বলেন আর রেজালো পুরুষের নেতৃত্ব থাকবে মেয়ে লোকের উপরে মেয়ে লোক করুন তিনি পুরুষের উপরে নেতৃত্ব দিতে পারবে না আর পৃথিবী হিসাবে ওয়াস করেন রসুল্লাহ সাল্লাহ আদর্শ ছাড়া কোথাও শান্তি নাই আর তিনি মেয়ে লোকের অধীনে চাকরি করতে আসেন নাকি করেন আবার অনেক বছর হয়েছে চাকরি করেন এটা প্রেসিডেন্ট আর আমি তো বলি করে কারণ প্রধানমন্ত্রীর কথা সারা তা তো চলবার কোন উপায় নাই যারা কমিউনিজম বাস্তবায়ন করতে চায় তারাও দেখি জানাব রসুল্লাহ সাল্লাহ আলাহ সালামের জীবনী আলোচনা করতে গেলে বলে যে রসুল্লাহ সাল্লাহ সালামের আদর্শ ছাড়া জীবনে দুনিয়াতে কোথাও শান্তি নাই আরে এমন কি अक्सफोर्ड विश्वविद्यालय गेटे स्वर्ण लेखा जाना मोहम्मद रसुल्लाह सल्लाल्ला आदर्श सारा दुनिया शांति आसते कूनवार्सिटी मुसलमान ना ख्रिस्टान जरा मुसलमान के सारा दुनिया मिटाइए देवार्ज में उठे पड़िया लाखे तब तेटे लेखा आनिवर्सिटी गेटे जाना रसुले সল্লাহ ছাড়া আদর্শ ছাড়া কোথাও শান্তি আর নাই আলোচনা সবাই করি এখন যে কোনো লোক উপস্থিত যারা আছেন এদের যে কোন লোককে দ্বারা করাই দিলে একই কথা বলবেন যে জানাব এর শুরু ল আদর্শ সবচেয়ে উত্তম আদর্শ তেনার আদর্শ ছাড়া শান্তি দুনিয়াতে আসতে পারে না আখেরাতেও আসতে পারে না কিন্তু ভাইরা বাস্তবায়ন আমাদের জীবনে কত রূপ আছে সেইটাই চলে আসল কথা কথা ঠিক নয় আমি বললাম যে রসগোল্লা খুব মিষ্টি রসগোল্লা খুব মিষ্টি রসগোল্লা খুব স্বাদের সারাদিন বললাম রসগোল্লা খাইলাম না রসগোল্লা স্বাদ পাইবেন আর যদি একবারও না বলি যে রসগোল্লা মিষ্টি না চুকা ওসব কিছু বললাম না রসগোল্লা খাইলাম স্বাদ কিন্তু পাইয়ে না কথা ঠিক নয় আমার মনে আছে একবার একটা কেসা একবার সিরত নবী এক জলছর ভিতরে খুব বড় বড় পন্ডিতদের সেখানে দাওয়াত খুব বিষদ আলোচনা হলো পাণ্ডিত্যপূর্ণ আলোচনা সেখানে হইল এক হিন্দু ভদ্রলোক পণ্ডিত সে একটি আবেদন জানাইল যে আপনাদের নবী সম্পর্কে আমিও কিছু বলতে চাই তখন সভাপতি সাহেব মনে করলেন যে আমি হিন্দু লোক যখন আমাদের নবী সম্পর্কে বলতে চাই ভালো কথা তাকে সময় দেওয়া হোক আগ্রহকারী তাকে সময় দেওয়া হলো। হিন্দু ভদ্রলোক পণ্ডিত মানুষ খুব লেখাপড়া করছে জনাবেরসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ সালাম জীবনী সম্পর্কে এমন আলোচনা করলো সবাই মুগ্ধ হয়ে গেল সভাৎ সাহেব উঠায় খুশি চলে বললেন যে আমাদের নবীকে এই হিন্দু হয়ে সেভাবে চেনতে পারবে আমরা মুসলমানই তাকে সেইরকম চেনতে পারি নাই একজন মুরুক্ষ লোক বুড়া মানুষ সে মঞ্জিসের দ্বারাই বলে সভ আপনার কথা ভুল হয়েছে আপনার কথা উড্ড করেন আপনার কথা ভুল হয়েছে তবে সব কেন কেন ভুল হইল আমরা যত লোকে আলোচনা করলাম তার চেয়ে সুন্দর আলোচনা তার হয়েছে এবং জানা হবে রসুল উল্লাহ সাল্লাহ খুটি ডিটি সম্পর্কে যেভাবে সুন্দর আলোচনা করছে তো রসুলকে যেভাবে উনি চেনতে পারছে আমরা তদূর চিনতে পারি নাই কাজে ভুল হইলো কেমনে ওই বুড়ে আবার কাজ আপনার কথা ভুল হয়েছে উড্ড করেন বলে কেমনে ভুলইল কাজে আরে না আমরা রসুলুল্লাহ সাল্লাহ সালাম সম্পর্কে যদিও ওনার মতো অতদূর জানতে পারি নাই কিন্তু রসুলকে আমরা চেনতে পারছি আর ওই হিন্দু বদ্রলোক রসুল সম্পর্কে জানছে কিন্তু চেনতে পারে নাই বলতে কামনে তাহলে আমরা রসুলকে চিনছি দেখেই তাকে রসুল মানছি আর ও রসুলকে সেনে নাই দেখকে মানে নাই খালি রসুলের হিস্ট্রি জানছে কিন্তু রসুলকে চেনে নেয় যদি চেনত তাহলে মুসলমান এবার কথা ঠিক না কালি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে সহজ ইতিহাস পড়লেই জানা যায় এবং দুনিয়ার সমস্ত মনীষী দুনিয়ার সমস্ত পণ্ডিত দুনিয়ার সমস্ত দার্শনিক সবাই একমত যে জানাবের চেয়ে উত্তম মানুষ আর দুনিয়াতে কেউ আসে নাই আর আসুন না কত সবাই একমত না খ্রিস্টানদের বইতেও লেখা আছে এহুদুদের বইতেও লেখা আছে মহামানবের লিষ্টি যারা দেশে দুনিয়াতে तेजे जाना रसुल्लाहे सल्लाह सलम नाम सबा ते रख से क्यों बाद दे हिंदू ख्रिस्टान कावा महामानवर नाम जख उल्लेख करना रसुल्लाह सल्लाम नाम उल्लेख सबाव कथा ठीक ना ना कर उपाय तो नाई कारण तरी आल्लाह पक रबुल आलमीर देवा शिक्षा शिक्षित छें তিনি যে দুনিয়ার স্কুল মার্জেন হয় একদিনও এক কলমও লেখাপড়া করেন নাই করছেন নাকি তিনি উম্মি ছিলেন তানার মায়ের গর্বে থাকতে তানার আব্বাকে মাওলায় দুনিয়ার থেকে নিয়ে গেছিলেন ছয় বছর বয়সে তানার আম্মাকেও মাওলায় দুনিয়ার থেকে নিয়ে গেছিলেন এই নেওয়ার ভিতরে তো একটা একমত আছে এই একমত আছে না কারণ ছয় বছর বয়সের সময় মানুষের ছেলে মেয়েদের লেখাপড়ার সময় হয় যেন আল্লাহর হাবিব যারা দুনিয়াতে কোনো লেখাপড়া শিখতে না পারেন এই জন্য আল্লাহর হাবিব তারা আল্লাহর হাবিবের আম্মাকেও বলো ছয় বছর বয়সেই নিয়ে গেলেন কারণ যদি আল্লাহর হাবিব দুনিয়াতে লেখাপড়া শিখতেন হয়তো মানুষ বলতো যে লোকটা বড় পন্ডিত ছিল শিক্ষিত ছিল নিজে লেখছিল নাকি বলেন কিন্তু আল্লাহর হাবিব লেখাই জানতেন না এমনকি দস্ত কথা জানতেন না উম্মি শব্দের অর্থ কি উম্মি মানে আলেম কিন্তু দুনিয়াতে লেখাপড়া করে নাই দুনিয়ার কোন ওস্তাদের কাছে কোনো মানুষের কাছে যে শিক্ষা গ্রহণ করে নাই কিন্তু সে জ্ঞানী সে শিক্ষিত একে বলা হয় উম্মি আরবিতে জানাবের রসুল্লাহ সাল্লাহ মূর্খ বলা যাবে না কারণ তেনার চেয়ে বড় আলেম তার দুনিয়াতে কেউ নাই তেনার চেয়ে বড় পণ্ডিত তার দুনিয়াতে কেউ নাই তার চেয়ে বেশি জ্ঞানী তার দুনিয়াতে কেউ নাই তেনার চেয়ে বড় বৈজ্ঞানিকার দুনিয়াতে কেউ নাই কি বলেন कल ताना मूर्ख बला जाखा पढ़ा शेखर नाई दस्तका देखे मूर्ख नए बला भाषा उम्मीद अर्थात लोक पंडित लोक शिक्षित लोक ज्ञानी महाज्ञानी क्योंकि दुरियाते लेखा पढ़ा शेख शिक्ष बिना शिक्षा शिक्षित गे तबाना शिक्षा देना रसुल्लाजी फरमान अल्ला मानी रब्बी फासनिमी रब्बी फासनिमी আমার মাওলা আমাকে শিক্ষা দান করছেন কাজে আমার শিক্ষা কত সুন্দর আমার মাওলায় আমাকে আদব বা আমল শিক্ষা দিয়েছেন আমার আদব বা কত সুন্দর বাইরা বর্তমানে তো আমরা আদব শিক্ষাকারী ওস্তাদের কাছে পীরের কাছে নাকি বলেন কিন্তু জানাবে রসুল্লাহ সল্লাহ আদব শিক্ষা করছে না কোথায় মাওলার কাছে আদা মানি রব্বি আমার আমার মাওলা আমাকে আদব শিক্ষা দিছেন कहार आदब कत सुंदर बिना के तु आल्लाक तैरि करिए ना कि बोल कर् तीन बार कई सीना शाखा हाँ एक बार सत आठ बसर बसे सीना शाखा हईल द्वित गे हेर सीना शाई आए अपारेशन हईल मे जावा যে আগে যে সিজারা চাক করা হয়েছে এই সিনার দ্বারা আল্লাহের দরবারে যাওয়ার মতো যোগ্যতা নাই কাজে সিনা চাক করে সেই যোগ্যতা অভিচারে ঢুকাইয়ে দেওয়া হইল তিনি তো জন্মই নেছেন অস্বাভাবিকভাবে নাকি বলেন আল্লাহ হাবিবের জন্ম যখন হন জন্মের সঙ্গে সঙ্গে কেশরার ভূত ভেঙে পড়িয়ে গেছিল না এবং যেই আগুন কোথায় যেন রমদাসের যে আগুন অগ্নিগুজব তাদের সেই আগুন কয়েক হাজার বছরের মধ্যে কোন দিন নিবানো হয় নাই একভাবে জ্বলতে কয়েক হাজার বছর পর্যন্ত জানাবের রসুল্লাহ সাল্লাহ সালামের জন্মের সঙ্গে সঙ্গে সেই আগুন নিভিয়া গেল কাজ আল্লাহ হাবিবের জন্মের ভিতরে তো বহু মৌড়ই গেছে তেনার জন্ম তো এর পরও তিনবার সিনা সাক্ষ করা হয়েছে যেন আল্লাহর হাবিবের মিটারে তানার মোহামেলাতে তানার কথাবার্তায় তানার কাজে কর্মে কোন রকমের ভুল ত্রুটি না থাকে নাকি বলেন কাজী আল্লাহর হাবিবের জিন্দিগানিটাই হল আমাদের জন্য নমুনা স্বরূপ এবং আল্লাহর হাবিবের জিন্দিগানি হল কালামে পাক এই যত অজ নসিয়ত আলেমলমারা করে এও আল্লাহর হাবিবেরই জিন্দিকা নিয়ে আলোচনা নাকি বলেন এখন খাস করি আমরা রবিউল আউল মাসে করি কিন্তু অন্যান্য সময় যদি অজমসিদকে সব তো কালাম এবং হাদিস থেকেই শোনানো হয় এও আল্লাহ পাকেরই জীবন আদর্শ এটা আল্লাহ আল্লাহর হাবিবের জীবন আদর্শ এটাই আল্লাহর হাবিবের যে জন্য আল্লাহ পাক পাঠাইছেন সেইটাই নিয়ে আলোচনা তা আমি যেটাকে বলতেছিলাম যে আল্লাহর হাবিবের জীবন আলোচনা করা এবং সোনা সভাবের কাছ ঠিকই কিন্তু এইটা কাজে লাগবে ওই সময় যখন আমরা এটা আমলের ভিতরে বাস্তবায়ন করতে পারব যদি আমল না করি আজকে সব মুসলমান সমস্ত পণ্ডিতেরা আল্লাহর হাবিবের জীবনের আদর্শ সম্পর্কে সবাই স্বীকৃতি দেয় কিন্তু আমি জিজ্ঞাসা করি রাষ্ট্রীয় জীবনে কি জানা হবে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কোনো আদর্শ ছিল না व्यक्तिगत जीवने आल्ला हबीबर आदर्श छा परिवारिक जीवने आल्लाहर हबीबर आदर्श छा सामाजिक जीवने आल्लाहर हबीबर आदर्श छा बा कामाइर भितर आल्ला हबीबर को आदर्श छा खरस आल्ला हबीबर आदर्श नाई ना। लेबस पोशाकर भर आल्लाहर हबीबर आदर्श नाई अर्थात बाहर एकदिन एक मुसल एक काफेर एक मुसलमान के ठाट्टा करिए बोले जे मुसलमान তোমাদের নবীটা একজন নিকৃষ্ট নবী মুসলমান বলে কারণ আমাদের নবী নিকৃষ্ট হইল কি বলো তুমি তাহলে আরে উচ্চ ধরনের লোক তারা আলোচনাও করে উচ্চ ধরনের আলোচনা আর নিম্ন শ্রেণীর লোকে আলোচনাও করে নিম্ন শ্রেণীর আলোচনা কিভাবে কথা ঠিক না বলতে আমাদের নবী কি নিম্ন আলোচনা করল কালে আরে তোমাদের নবী পায়খানা প্রস্রাবের কথা আলোচনা করে এরা নিকৃষ্ট লোক ছাড়া এইসব ধরনের আলোচনা করে নাকি তখন মুসলমান গৌরবকে হাম আমাদের আল্লাহর নবী তিনি এলেন নবী বলে কেমনে কালে একটা মানুষের যত প্রয়োজন আসে সমস্ত প্রয়োজন সম্পর্কে আলোচনা করেন রাষ্ট্রপতি কিভাবে রাষ্ট্র চালাইবে তাও তিনি আলোচনা করেন একটা মানুষের নিম্ন থেকে নিম্নে পায়খানায় কিভাবে ঢুকবে কিভাবে বাইরবে তাও আলোচনা করেন अर्थात जे नबी एक मानुषर सर्व पूर्णांग जीवन आलोचना करेंबी सर्वोत्कृष्ट नबी तक उत्तर दीते हा कथा तो ठीक तो आल्ला हबीबे आदर्श आसले भाईरा तम जलिल আল্লাহ মে একবাল বলছেন যে ওই জমানার মুসলমানেরা এত সম্মানিত ছিলেন কেন তারা কোরআনে পাখির উপরে পূর্ণ আমল ছিল আর তোমাদের এত এত অপদস্ত এত ঘৃঢ়িত এত তোমাদের লাঞ্ছনা কেন বাইরে আমরা বাংলাদেশের মানুষ মুসলমান যে যতই গৌরব করেন ক্ষয়রাতে যদি কোনো গৌরব করে এটা কি গৌরব কথাকান না আমরা বাংলাদেশ মানুষ সব খয়রাতি না কথাকান না কেন সাহায্য নাকালে বাংলাদেশ চলে হ্যাঁ বিশ্ব ব্যাংক সাহায্য না বাংলাদেশ চলে তা তো খয়রাতির উপরে নির্ভর করিয়াছি তা আমরা সবই তো খয়রার যাক এই মুসলমানদের এত অবদস্ত কেন আমরা খয়রাতি কেন মুসলমান থাকবে বাচ্চা এই অনেক শিক্ষিতের আলোচনা করে पहले हम विज्ञान आगे, आगे ना शिखार कारण मुसलमान ये आगे जी विज्ञान शिक्षा करतम पिछने थकतम ना तक एकमत य मुसलमान विज्ञान शिक्षा करिए ही अदबतन हो मुसलमान जो को विज्ञान शिक्षा ना कर मुसलमान बादशाई थकत आज के देखें सौदी आरबा एत टाब कान्ट्रिकार কিন্তু আরব কান্ট্রিতে আজকে আমেরিকার গোলাম না গোলাম না গোলামের কোন মান সম্মান আছে গোলামের কোন মানুষ যতই ফখর করুক আর যত ভালো পোশাকি করুক ওটা গোলাম আজকে ধরেন এই কাশ্মীর যে ভারত এত অত্যাচার করতেছে যুবকেরা হয়তো ইতিহাস জানেন না স্মরণ নাই আপনার ইতিহাস জানা আছে জাতির সঙ্গে পাশ করছিল একবার প্রস্তাব সর্ব সবাই মিলে প্রস্তাব পাশ করছে যে কাশ্মীরে নির্বাচন দেওয়া হোক কাশ্মীরের জনগণ পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না ভারতের সঙ্গে থাকতে চায় না স্বাধীন থাকতে চায় এরা তাদের কাছে ভোট দেওয়া হোক ভোটে যেটা হয় সেইটি হবে এটা জাতিসংঘের আইন কিন্তু ভারত সেটা মানে নাই ভারত জাতিসংঘের আইন মানে নাই নির্বাচন দেয় নাই এটা ভারত অন্যায় করছে না ন্যায় করছে কিন্তু দেখেন এই ভারত চিটাকাঙ্গে শান্তি বাহিনীকে অস্ত্র দিয়া ট্রেনিং দিয়া এই যে বাংলাদেশের কোটি কোটি টাকা নষ্ট করতেছে কত হাজার হাজার লোকের জীবন গেছে কত মিলিটারি মারা গেছে এই যে সন্ত্রাস সৃষ্টি করিয়ে রাখছে ভারতের বানানো অস্ত্র তো বাংলাদেশ সরকার অনেক ধর্ছে নাকিগঞ্জ ধর্শনা দরিয়া পেপারে তার প্রমাণ দিয়ে দেখাইছে দেখো ভারতের তৈরি অস্ত্র এদের কাছে পাওয়া গেছে কিন্তু তবু ভারত সন্ত্রাসী নয় আর দেখেন পাকিস্তান সে তো সবসময় অস্বীকার করে যে আমি কাশ্মীরি লোকের সাহায্য করি না আমরা তাদের রাজনৈতিক সমর্থন দে এই বলে না কিন্তু দেখেন আমেরিকা পাকিস্তানের নাম সন্ত্রাসীর মধ্যে উঠেছে কথা ঠিক নয় অন্যায় করে ভারত और दूषी बना पाकिस्तान के बारे कथा ठीक ना आज के जी सऊदी आरब खाली भारत के देखो भारत तुम्हें काश्मी निवाचन दिए दाओ काश्मे मुसलमान हत्या बंद करो बाबरी मसिद का पुनिर्माण कर दाओ जदि ना करो तो तुम संगे हमारक नाई खाली एतूप कथा बोल तरह पर दिन भारत ना के खत दिया बा जमानते কি বলে কারণ সম্পর্ক না থাকলে তেল পাইবে না তেল না পাইবে ভারত চলবে ভারতের সমস্ত বাণিজ্য চলছে আরবের সঙ্গে বাণিজ্য যদি বন্ধ করিয়ে দে অর্থনীতি থাকবে ভারতের হাজার হাজার লক্ষ লক্ষ লোক সেই আরব কান্ট্রিতে কাজ করতে আসে সব যদি পরদিন পাঠাইয়ে দেয় তাহলে তার অবস্থাটা কি হয়েছে কিন্তু সৌদি আরবের এই কথা বলার অধিকার নাই যেহেতু আমেরিকা বলে চুপ আসতে চুপতে গোলাম নয় কি বলেন কথা ঠিক না আমি যে বলছিলাম আপনার হয়তো হিন্দুদের শিক্ষিত লোকেরা ব্যথা রয়েছেন যেহেতু আপনাদের কথাই উল্টা যে বিজ্ঞান শিক্ষা করিয়া আমরা আমাদের অধপতন হয়েছি আর শিক্ষিত লোকেরা একবার সেদিনটা দেখি সেমিনার করিয়া পেপারে দেখলাম তারা বলছে বিজ্ঞান আমরা দেরিতে শেখার কারণে আমাদের এই অদপতন কিন্তু আমি এর সঙ্গে একমত আমি বলছি বিজ্ঞান শিক্ষা করি বিজ্ঞান শিক্ষা করি মুসলমানদের অদমতন মুসলমানকে আল্লাহাক রব্বুল আলমিন বাদশাহী করার জন্য যে যে জিনিসের প্রয়োজন তা আল্লাহ পাক মুসলমানদের দিয়ে দে সারা দুনিয়া চলতে হলে তেরো সারা সলবার উপায় নাই কি বলেন আমেরিকার যত মেশিন আবিষ্কার করুক যত গাড়ি ঘোড়া বানাক তেল না দিলে একটাও চলবে না কি কথা ঠিক না ওঠে তেল কাদের হাতে আমেরিকার জমিন আল্লাহ পাক রাখতে পারছেন না কিন্তু আমসলমানদের দেশে না তোদের বাচ্চা করিয়ে বানিয়েছি বাচ্চাই করার জন্য যা লাগবে ততদের দিয়ে দেই বিশ্বে যত টাকা যত মুদ্রা ছাপানো হয় स्वर्ण जमा ना रखले विश्व मुद्रा छापते स्वर्ण क्या जत मेशाड़ी घोड़ा विमान टीम जत चाल रबार सारा चलो गाड़ी खूब सुंदर गिर बनान चक्का नाड़ी चलो रबार काते माला इंदिनेशिया मुसलमान हाथेना বাদশাহী করার জন্য যা লাগবে অন্য মানুষের গোলাম বানাবার জন্য যা দরকার তার লাগ মুসলমান হাতে দিয়ে দিছে কাউয়া যদি ময়ূরের মতো নাচতে চায় তখন কাউয়ার নাচ তো না বরঞ্চ আরো সবাই বলবে যে ওই কাউটার মাথা খারাপ হয়েছে এইভাবে কথা ঠিক না দুটা পাগল হয়েছে আরে মুসলমানকে মাওলায় বানাইছেন বাচ্চা কৃষি ঋণ যদি এই হাল চাওয়া ধরে যে দেশের উন্নতির জন্য হাল না চলে দেশে যদি কৃষি না হয় কোন থাকবে কি হয় দেশে যদি ধানচাল না হয় মন্ত্রী মন্ত্রী তো থাকবে এখন যদি কৃষি কাজের দেশ নির্ভর করতেছে খাবার উপরে কাজে আমি ওই গদি সারিয়ে আল চই আল রাষ্ট্র চলবে আর কতখান না কেন কৃষি ঋণ কাপ ওখানে পড়ছে কৃষি ঋণ ডিং করা কৃষকের গান হালস হওয়া এখন কৃষির যদি হালস হইতে হয় তাহলে দেশ তো থাকবেই না সবাই বলবে পাগল ছাড়া কিছু না আল্লাহ বলে বানাইছেন আমাদের বাচ্চা বাদশাহী না করি যদি এখন কারিগর হইতে চাও বৈজ্ঞানিকরা কারিগর নয় কথা বলে না কারিগর নয় মিস্ত্রি নয় বাদশাহী সারিয়ে যদি কারিগর হইতে চাও তাহলে তোমাকে গোলামই আর কিছু উপায় নাই সেই গোলাম বানাইছে শোনেন বাবারে হদত উমার ফারুক রদি আল্লাহ তাল্লাহ জমানায় রোমের বোধহয় বাচ্চা পাঠাইল যাই দেখেও মুসলমানদের নামে সব অস্থির আমরাও অস্থির উমার ফারুক রদি তিনি বাচ্চা সেই বাচ্চা কেমন একটি দেখে শুধু দুধ আসছে আর জিজ্ঞাসা করে তোমাদের বাচ্চা কোথায় একজনে বলে যে আমাদের কোনো বাচ্চা নাই বলছে দেশ সালাইকে তাহলে আমাদের একজন আমির আছে বলছে আমিরকে তাহলে ওমার ফারুক রদি আল্লাহ তাল্লাহ করে তাকেই জমিসায় সে কোথায় কাল দেখো রাস্তাঘাটে কোথায় আসে না তাই দেখো তাহলে ভাই আমি তো চিনি না আমার সঙ্গে চলেন দেখি তালাস তালাশ কর্তা করতে যাই দেখেন ওমার রদিয়ার গাছের তলায় শুয়ে রয়েছেন গাছের শিকারের উপরে মাথা দিয়া লাঠিয়াছিলেন সঙ্গে একখান লাঠিখান মাথার নিচে দিয়া শুয়ে রয়েছেন রৌদ্রে গরমে ঘামে শরীর সমস্ত কাল পানি পড়তেছে ধরে ধরে গে তিনি ঘুমাইতেছেন তখন ওই মুসলমান বলে গেলে এই আমাদের আমির এই ঘুমানিয়া আমির দেখার সঙ্গে সঙ্গে থর থর করে কাবা শুরু করলো লোকটা এবং তার হাতে তলার সুরে তলারটা ঘ্রুম করে পরিয়ে গেছে তার মুসলমান বলে কি ব্যাপার কি তুমি আমিরকে নিয়ে এত কাবো কেন তাহলে ভাই এই জন্যই তো সারা দুনিয়ার মানুষ তার বটে কাবে এখন তো আমি দেখকে সহ্য করতে পারলাম না আমি তো আমার বিচারের কম্পনা শেখ আছে কারণ কি এই মামলাকে ভয় করে এই সমস্ত মকুলকার তাকে ভয় করে আর আমাদের দেশের লোকেরা মানুষের জুলুম করে দেখতে তাদের তাদের পলাইয়া থাকতে হয় কি করেন বর্তমান জমানার প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার যদি কোথাও যায় সামনে মিলিটারি গাড়ি বন্দুক ফিট করিয়া ডেরে গাড়ির উপরে হাত দিয়া তারপর থাকবে না করেন একটা দুইজন এককালে এলিম দি মেশিন ফিট করিয়া গাড়ির উপরে নিচে এই দুই তিনটে গাড়ির সামনে যাইবে পিছনে থাকবে হের বাড়াও কত থাকবে মনে হয় কি এদেশের বড় ডাকাই দাবছে কি গণ কথাটা ঠিক না ঠিক কথা কিন্তু আসার কথা না আসার কথা না কারণটা কি আর ওমার ফারুক উদ্দিন কোনো গার্ড নাই সঙ্গী নাই খাদেম নাই इन गाच तला शुय रेन ये देख के रोमर दूध से थरथर करा शुरू करण ना कि वो मोहेले हाफस देश जख ना कि मुसलमाना जय करें युद्ध छड़ाई तक हाफसर बच्चा ये मुसलमान दावत देशन राष्ट्रीय मेहमान हिसाब दावत दे কিন্তু রুমের সেই হাফসের বাচ্চা বলতেছেন মুসলমানদের আমিরকে যে ভাই আমরা জানি আপনারা বর্তন পরিষ্কার করিয়া খানা খান না এটা শুনল না বর্তন পরিষ্কার খানা করি শুনল তো কিন্তু হাফসের বাচ্চা বলেন যে আমাদের দেশে এইটা একটা অত্যন্ত অপমানের জিনিস এইটা অত্যন্ত অপমানের জিনিস যেমন ধরেন আমাদের দেশে মাইয়ে বল মাইয়ে কই না অমুকের মাইয়া অমুকের মাইয়া কি কেন রংপুরে যাই কই এদের কেন দুমুকের মাইয়া তাহলে পিডিয়ান ছড়ার উপায় নাই কারণ মাইয়া কয় নিজের স্ত্রীর তাদের দেশের মাইয়া ভাষা রইল নিজের স্ত্রীর বেটা যদি বেটা থামো ছোট প্রাকলাম আমরা বেটা কইলে এদের সেদেশ সবচেয়ে বড় গালি রংপুরে কাজী হাফসের দেশের সবচেয়ে অপমানের জিনিস ছিল বর্তন পরিষ্কার করিয়ে খাওয়া বর্তন পরিষ্কার কেউ খাইলেই মনে কর এটা ইতর এটা অসভ্য এরা সভ্যতা বলতে কিছু জানে না এখন বাচ্চা বলতেছেন যে আজকে যদি আপনারা বর্তন পরিষ্কার করিয়ে খান আপনারা আমার রাষ্ট্রীয় মেহমান রয়্যাল গেস্ট কাজী আপনারা যদি আজকে বর্তন পরিষ্কার করিয়ে খান আর আমাদের অবস্থা কি মুসলমানদের আমির বলছিলেন দুই চক্ষের পানি যখন সারিয়ে দিলেন এবং বললেন যে আজকে মানুষকে খুশি করার জন্য জানা হবে রসুল্লাহ সল্লা আলামের একটা সুন্নত কি আমার তরক করতে হবে এটা আমার দ্বারা কোনদিন সম্ভব নয় তুমি রাষ্ট্রীয় মেহমান আমাদের রাখো আর না রাখো আল্লাহর হাবিবের সুন্নত তরপ করতে পারবো না এই তো ছিল তাদের ইজ্জতের কারণ আপনারা জানেন যখন আফ্রিকায় মুসলমানদের দল যখন পৌঁছে দেশের বিচার কোথাও তাদের জায়গা দেয় নাই তারা তো জঙ্গলে স্থান নিলেন তখন লোকে বলল এই জঙ্গলে হিংস্র প্রাণীর এত প্রাদুর্ভাব যে এখানে যে কোনো লোক থাকার কোনো উপায় নাই সন্ধহর সঙ্গে সঙ্গে আপনারা যত যে যত লোক ভাগ ভাগ্যোগ করে সব খাইয়ে ফেলে হিংস্র প্রাণীরা এখানে থাকার সম্ভব না মুসলমানদের আমির বলেন যে না আমরা এখানেই থাকবার উপায় কি গ্রামে যখন জায়গা নাই তখন মুসলমানদের আমি কি করলেন ওই জঙ্গলে গিয়া পাহাড়ের উপরে দাঁড়ায় গিয়া তখন সমস্ত হিংসু প্রাণীদের লক্ষ্য করে বক্তৃতা দিচ্ছে কি আমরা তো পাগল কইতাম না হিংসু প্রাণী বক্তৃতা যায় কি বলছিলেন হে আফ্রিকার জঙ্গলে হিংসু প্রাণীরা আমরা জানাবে মোহাম্মুর রসুল্লাহ হে সল্লাহ আলামের কিছু সাহাবি আমরা এখানে আজকে থাকতে চাই আমরা রাত্রে এখানে থাকতে চাই তোমরা আমাদের উপরে কোনো অত্যাচার করিও না তোমরা আমাদের থেকে দূরে সরিয়ে থাকো ইতিহাস লেখে এই বক্তিটা দেওয়া শেষ হইতে না হইতে যত প্রহিংস প্রাণী ছিল সব দৌড় দৌড়ি শুরু করিয়ে দেব গর্থের থেকে সাপ পর্যন্ত দৌড় দেওয়া শুরু করলো এমনকি গর্তের পর্যন্ত রহমান এক আল্লাহরি একদিন ওই জঙ্গল দিয়ে হাঁটতে যান হাঁটতে হাটে দুর্বল হয়ে গেছে এক বাঘে আসিয়া কয়েক হুজুর আপনি তো হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে গেছেন আপনি আমার পিঠে সওয়ার হন আমি আপনারা নিয়ে যাই পিঠে সবার হয়েছে বাঘ যাইতেছে बाघ किसुद आरते आड़तेघ होने आस्ते आस्ते आखन एक सप आसलो विषक्त सप आशे कल हुजर आपने हमारे हाथे नैन आते नहीं सपटारे बाघटारे पीडें तो बने भलो सपे बनाई से लाडी बाघर बनाई से सवारी एन एक मानुष देखिया जो लोकालज्जा जाते से मानुष देखिए आश्चर्य सर्वनाश एक बाघे बनाई है सवारी और विषक्त सपटारे बनाई से लाडी এ কোন কারবার তখন আল্লা রী বলেন কার আশ্চর্য কিছুই না তোমরা আশ্চর্যই না যে মাওলাকে ভয় করে সারা মখরুকাত তাকে ভয় করে বাবারে ফোরাত নদী যখন দখলায় হয় মুসলমানদের দখলে যখন আসে ফোরাত নদীতে প্রত্যেক বছর পানি যখন শুকাইয়ে যাইত একটা যুবদী সুন্দরী নারী নিয়া ওখানে বলি দিতে হইতো। ওই পাড়া বলির মতো বলি দিতে হইতো বলি না দিলে ওই নদীতে পানি আসতো না পানি না আসলেও দেশের লোক আর বসবাস করতে পারতো না কাজী তারা প্রত্যেক বছর সবাই মিলিয়া যার মেয়ে চয়েস করত সুন্দরী এবং যুবতী ও দেওয়াই লাগত সবাই যখন মুসলমানরা দখল করছেন পানি শুভয়ে গেছে ফরাত নদীতে পানি নাই ওমার রদি আল্লাহ তখন তার আমির এটাকে সহি হাদিসের রায় এমনে কোন কেস চাটের সাও না তখন দেশবাসী সবাই বলল যে হুজুর এখন তো এ দেশের বাচ্চা মানিক আপনারা কিন্তু এখানে নিয়ম আছে এই ফরাত যুবতী সুন্দরী নারী বলি না দিলে পানি কোনদিন প্রবাহিত হয় না আর এই ফরাত নদীর পানি ছাড়া এদেশের মানুষ বাসবাস করার কোনো উপায় নাই তখন তিনি চিন্তা করলেন এই অন্যায় কেমনে করে একটা যুবতী সুন্দরী নারীকে নিরপরাধে কেমনি বলি দেওয়া যায় এরা তো সম্ভব না তাছাড়া দেখি আমি এবং পানিও তো বলে জারি হবে না এ এছাড়া আর দেখবাস বাসবে না পানিও তো জারি করা লাগবে কি করা যায় আমিরুল মোমেনের কাছে চিঠি লাখলেন দুধ পাঠাইয়ে দিলেন চিঠি লিখে পারেন যে হুজুর এই অবস্থা ওমার রদি আল্লাহ তাল তখন চিঠি দেখেন নদীর কাছে বিস্মিল্লাহ রহমান রাহিম মাহাজামিন ওমার আব্দুল খত্তাব চিঠি লেখেন বিসমিল্লা হইয়া এবং বলেন যে এই সিডি ওমার আব্দুল খত্তাবের পক্ষের থেকে ফোরা নদীর কাছে সিডি লেখে নদীর কাছে এবং যে হে নদী তুমি যদি আল্লাহ পাকের হুকুমে যদি প্রবাহিত হইয়া থাকো তা প্রবাহিত হও আর যদি আল্লাহ পাকের হুকুমে তুমি প্রবাহিত না হইয়া থাকো तुम्हार प्रवाहित हार को प्रयोजन नई उमर रजेंिठी नहीं नदी भल तक सहब आसिया जख ना कि चिठी नदी भलैल फलार संगे संगे वही भूते आसर करिए भूत दौड़ा तक आल्ला पाक हुकमार बे और तो मारे भूत छड़िए गल फोआरा पानी छुटे गई बलि बंद हो ग ভাইরা তানার কথা নদীতেও শুনছে তানাদের কথা মাছেও শুনছে তানাদের কথা সমস্ত মকুল গাছ শুনছে আর আমাদের কথা পিপড়ায়ও শোনে না আমার নানাদানের কথা শুনছি মায়ের বলছেন আব্বাদন বলছেন যে আমার নানা বলে জীবনে কোনদিন মশারি টানার নেই এখন বাবাজানে বলছেন মায়ে বলছেন তাহলে আমরা সিনতে বললাম আব্বাই মশারি টানাই না আমরা টানাই দিচ্ছি তাহলে ও তিনি টানান না তা মশায় এত মশার উপদ্রব যে শোয়া যায় না থাকা যায় না দিনেও মশা তা কেমন অবস্থা তার কালে আমরাও বহু সময় তার ঘুমির অবস্থায় রাত্রে যাই দেখছি লক্ষ্য করিয়া যে দেখি মশা কেমন করে দেখি একটা মশাও তার শরীলে বসে না এই মশা উরিয়ে টুরিয়ে ওদিকে চলিয়ে যায় কিন্তু তানার শরীরে একটা মশা বসে থাকলাম আরে এত দূরের কেশা এত নগদ কেশা আমার বাবা ধানের কথা শুনছি তিনি একদিন এক মহা ফেলে কয় তাহলে হে মেয়ারা তোরা শোনো না কথা এত চিল্লিয়া চিল্লি করি শোনো না আরে আল্লাহামের কালামের কথা গরু তো হোনে তোরা এখন বিরা দেখ গরুটা খেরাই গেছে আমি ডাক দিলে হোনে না হনে দেখ এই কই বার হালাতে তিনি বলছেন রে গরবেন ন্যায় গরু তৈরি সিরিয়া তোর দিকে থেকে বলতে এসটাই যে খেরাই গেছে এত কৃষ্ণানা এত নগদ ঘটনা আমেলে কোরতলিল তারা দুনিয়াতেও সম্মানিত আখেরাতেও সম্মানিত আল্লাহ পাকের কোরআনের উপর আমল করার কারণে আর আজকে দুনিয়াতে আমরা খয়রা যাক আজকে শান্তি নাই বাজারে শান্তি নাই ঘরে শান্তি নাই অভিশ শান্তি নাই বিচার নাই ব্যবস্থা নাই বাবারে আজকে জালেমদের রাজত্ব চলছে খুনিদের রাজত্ব চলছে বাবারে সব জায়গায় অনাচার অত্যাচার চলছে গ্রামে কোন দুর্বল লোক বসবাস করার উপায় নাই সালিসদের কাছে দৌড়দৌড়ি করলেও वही सालिस जाओ बड़ लोकर पक्षे थके दुरबल पक्षे सालिस पावादी को भलो साले हाथी पैदरी कान्न कानी करबा कि कर्म बुझी तो तुम्हें ठीक कंतु बर्मेयर बरुद्धे तो करू ना बर्मे के भय करी मानुष के भय करी आज के हमें मजलूम आज के हमें बेट जाती आज के अला कैराती को कारण ना एकम्र कारण हल जाना रसुल्लाह सल्लाह आलमें जो आदर्श आल्ला कलम्ला कलम के दी आल्लाहर हबीबर हदीस के आलेम की पीर की मूर्ख की ध्वनि मतलब आल्लाह हबीबर आदर्श नई आज के बीज जी आज के अमदस्त আজকে দুনিয়াতে অশান্তি বাবারে আল্লাহ ফাগের কালাম ছাড়া আল্লাহর হাবিবের জীবনাদর্শ বাস্তবায়ন ছাড়া দুনিয়াতে শান্তি আসতে পারে না বাবারে দুনিয়াতে খরচ থাই দুনিয়ার কয় দিনের জিন্দেগানি স্বপ্নের জিন্দে আমার কাছেই তো মনে হয় দুনিয়ার একটা স্বপ্নের মতো এই ভাদ্র মাসের নয় তারিখের পরে আমি সাত পঞ্চাশ বছরে পদার্পণ করলাম বাবারে আমার কাছে লাগে স্বপ্নের মতো আমারে এখনো মনে পড়ে কত পানি যে নেমে ডুবেই যা আব্বায় লাডি লেগে লড়াইত ও জ্বর ওইবে ওট পানি যার ডুবাই নিয়া। বাবারে সেদিন দিনকার কথা মনে হয় মসজিদে যাইতাম সামনের কাতারে দাঁড়াইতাম মুরব্বিরা সেই দুই হাত ধরিয়া পিছনে খাড়া করাইয়া দিতেন বাবা যখন দুই হাত ধরিয়া পিছনে খারা করতে চাইতেন আমরা একটু ঠেনি দিয়া খারাইতাম যাইতে চাইতাম না তখন মুরব্বির আগেকার সামনে খারাই পিছে যা বাবারে ব্যাধপ করে ডাক দিয়া আমাদের নিয়ে পিছনে দাঁড়া করাইয়া দিতেন আর এখন মসজিদে পিছনের কাতারে থাকলে সামনের কাতারে মানুষ আর যাইতে চায় না সামনে না দিয়া থাকতে চায় না বাবারে মনে হয় স্বপ্নের মতো। বাবারে কথায় সেই ছেলে বানছিলাম কত দুষ্টমি করতাম কত দৌড়দৌড়ি করতাম কত খেলা খেলাধুলা করতাম আর এখন নাতিনাত করে দাদা হইয়া গেলাম নানা হইয়া গেলাম লোকের কাছে বুড়া মেয়া হইয়া গেলাম লোকে বলে বুড়া মেয়া বুড়া মেয়া বললে তখন লাগে কেমন কেমন কিন্তু আয়নার দিকে সাইয়ে দেখি ঠিকই আমার তো দাঁড়ি পাইক্ষে আমার তো চুলপাইকে গেছে আমার তো দাঁত পড়িয়া গেছে আসলেই তো আমি বুড়ো হইয়া গেছি বাবার এই স্বপ্নের দুনিয়াতে তো শান্তি নাই এর পরে যে জিন্দিগানি আসতে আসে যেই জিন্দিগানি শুরু আছে আর কোন দিন শেষ নাই বাবার ওই জিন্দিগানি যদি অশান্তি শুরু হইয়া যায় উপায়টা যে কি হবে বাবা আল্লাহ যে দুনিয়াতে বালা মসিবাদ নজর করতেছেন এটার নাম হইল বালা এর নাম কিন্তু আসাব না বালা পরীক্ষা বা সতর্ক বাণী আল্লাহ ভাই কিছু বন্যা তুফানো অভাব অনাটনে আমি যাবি দিয়ে আল্লাহবাক আমাদের সাবধান করে এবার ঠিকা এবার ঠিকা যেমন বাইরা পরীক্ষার হলে তুমি পরীক্ষা দাও প্রশ্নপত্র দেশে কাগজ কলম দেশে বাবারে সময় জানাই এই কই গেল তোমার সময় বাবারে যদি ওই ছেলে প্রশ্নপত্র পাইয়া কাগজ কলম পাইয়া যদি ঠিক মতো উত্তর না দেয় বাবারে গার্ডের একটু চক্ষু ঘোরানি দেয় একটু ধুমকি দেয় আরে কপাল বোরা কি করো আরে কপালা কি করো তার একটা থাপ্পড় দেওয়ার অধিকার কিন্তু পরীক্ষার হলে নাই কেনটা পরীক্ষার হল এখানে একটু চক্ষু গোরানি দেবে ধাবর দেবে সাবধান হইয়া যা সাবধান হইয়া যা বাবারে এই দুনিয়ারিটা একটা পরীক্ষার হল তোমার আমার আমল নামা হইলো কাগজ তোমার আমার হাত পাও চৌ কান হইল কল মুখ একটা বাবা ভালো কথা বলো ওই আমল নেকি দেখা হইয়া গেল বুদ্ধ গুনার কথা বাহির করো আমল নামার সঙ্গে সঙ্গে গুণা লেখা হইয়া গেল কান দিয়া ভালো কথা শোনাই যে শুনতেছেন আমল কিন্তু নেকি দেখাই হইতে আছে কান দিয়া আবার গান বাদ লাগি বা সে কচ্ছন মে লোকের কথা শোনো গুনা লেখা হইয়া যাইবে সক্ষ দিয়া ভালো জিনিস দেখো আল্লাহ পাখের কুজ্জাত দেখো কালাম দেখো আলেমুল আমাদের মহাব্বাত করিয়া দেখো নেকি লেখা হইতে থাকবে আবার সিনেমা বা টেলিভিশন ভিসি আর নাচ দেখো ওই আমল নামায় গুড়া লেখা হইতে থাকবে বাবার আমল নাম হইল কাগজ চৌকান হাত পাও মুখ ওইটা হইল কলম আর তোমার আমার হায়াত হইল সময় কোরআন হাদিস হইল প্রশ্নপত্র যদি কোরআন হাদিস অনুযায়ী আমল কেউ না করো মাওলায় কিন্তু এখন আজাব বিভিন্ন টেপ তেলা করবেন মাঝে মাঝে সতর্ক এবার কি করো এ এবার কি করো যদি এই বালামসি বোধে পড়ি কেউ সতর্কটা আজাব শুরু হইবে বৌতের পর থেকে আল্লাহ আল্লাহ বাবার আল্লাহর হাবিবের জিন্দিগানি আল্লাহর হাবিবের আদর্শ বাবা শুধু দুনিয়ার শান্তির জন্যই নয় দুনিয়াতেও শান্তি আখেরাতেও মুক্তি কবরেও মুক্তি মুক্তি হাসরেও মুক্তি যাবা জাহান থেকে মুক্তি বাবারে দুনিয়ার শান্তিতে আসলে শান্তি না আর দুনিয়ার শান্তি অন্তরের শান্তি একটা মানুষ যদি ভাইয়া অন্তরে তার শান্তি থাকে উপরের থেকে শান্তি দেখা না গেল আসলে মুমলা লোকটা শান্তিতে আছে। আর যদি বাবা অন্তরেই শান্তি না থাকে বাবারে তার উপরে যতই দালান করা দেখো দালান যতই আর কন্ডিশন দেখো যতই বা কর্মাপোলাও দেখো আসলে কিন্তু তার শান্তি নাগার খোষণাবাসর জাহরা দেলাগার খোষণাবাস বেস্তারে গোল খার স্বাস্থ্য ভালো না থাকলে কর্মা ফুলাও বিষের মতো লাগে বাবারে মন যদি ভালো না থাকে ভালো কথাও খারাপ লাগে ফুলের বিছানা তার কাছে কাটার মতো লাগে বাবার আসল শান্তি হলে দেলের শান্তি আল্লাহ আপাকে এপাদত বদির বিচারে দুনিয়াতে দেলের শান্তি আর আখের হাতেও মুক্তি আর বাওলা না ফার্মানের মধ্যে দুনিয়াতে দলের শান্তি নাই আর আখেরাতেও মুক্তি নাই বাবারে দুনিয়াতে যতই অশান্তিতে যাক তবু দুনিয়া চিরিজীবন থাকবে না আর দুনিয়া যতই শান্তিতে যাক দুনিয়াও চিরিজীবন থাকবে না এই স্বপ্নের দুনিয়া একদিন খতম হইয়া যাবে কিন্তু বাবারে খোদানা খাসটা যদি কবরে যাই অশান্তি শুরু হইয়া যাক বাবারে হাজার হাজার বছর কবরে থাকল লাগবে পঞ্চাশ হাজার বছরের সমান শুধু দাঁড়াইয়া থাকা লাগবে সূর্যরা উপরই পড়বে সূর্যের গরমে মাথার চালুরা চার স্টার করিয়া ফুটিয়া বগসটা উত্তাই থাকবে জিবে জিভবেনা বিস্তাল পর্যন্ত সুরিয়া পড়িয়া যাইবে বাবারে তারপর যাহার নামে যদি অশান্তি শুরু হইয়াই যায় সেই অশান্তির শুরু আছে আর কোনদিন তাদেরই বাবার আমি অনুরোধ করি আল্লাহ হাবিবের শুধু দিবের আদর্শ আলোচনা করিয়াই শুধু লাভ দেয় করার চেষ্টা করো আল্লাহ হাবিবের কি মানুষের সঙ্গে মহামিল ছিল কিরকম তারা কাবাই ছিল কিরকম তারা ছিল কিরকম তারা ব্যবহার ছিল কিরকম তারার ভাষা ছিল কিরকম তারা ওঠোক বৈঠক ছিল কিরকম তারা খানা তারা ছিল কিরকম তারা পোশাক আশাক ছিল কিরকম তারা পারিবারিক কিনতে গেলে ছিল বিবির সঙ্গে কিরকম আমলাত করছেন ছেলেমারের সঙ্গে কিরকম আমলাত করছেন পাড়া পড়শির সঙ্গে কিরকম আমলাত মেডিন কাফেরদের সঙ্গে কিরকম মোহামিল করছেন মুরুবীর সঙ্গে কিরকম মোহামিল করছেন ছোটদের সাথে কিরকম সেঠো করছেন কিরকম বাউলাতিরকম বাংলার এমাদত বন্দি কি করছেন আল্লাহ রা জীবন বাস্তবায়ন করার চেষ্টা করো যদি পুরাপুরি চেষ্টায় লাগা যায় আর আল্লাহ হাবিবের পুরা জিন্দিগারিত বাস্তব ক বাস্তবায়ন করা কারো জন্য সম্ভব না যদি আমরা চেষ্টায় থাকি মাওলায় কবুল করিয়া নেবেন আর মাওলায় বলবে বন্ধ আবার সাহায্য চেষ্টা করছে। এই বন্দারে আমি ফলাগা দেব না আমদের জন্য আল্লাহর হাবিব ডাকিয়ে নেবে আয় আয় আবার উপাদ তোদের জন্য সমস্ত নবিরাই বেকালের পরে মেহেসতে চলিয়া গেছেন আর আমি তোদের জন্য মেহেসতে যাই নাই মদিনা শরীফ শুইয়া রইছি তোদের যাব না আর যদি আল্লাহর হাবিবের আদর্শময় যাকে সুনরাত বলা হয় এই সুনরাত যদি আমাদের মধ্যে না থাকে আল্লাহর হাবিবকে দিন বলবেন সহকান সহকাম সহকাম तोरा दूरा दूरा दूरा तोरा दूरा तोरा तो ना कमारे दोआा करें दुनिया लोबे भरिया दुनिया माय दुनिया आत्मये लोबे भरिया बाबा माय भरिया बाबा दुनिया आराम माय आल्ला हबीबेर आदर्श गलो हम ना सारी हाल्लागे खादी बंदा हया আল্লাহর হাবিবের খাটিয় দাঁড়া কবরে যাইতে পারি এই জন্য আমার জন্য দোয়া করেন আমিও দোয়া করি ও রে আমরা কতিবাই গুনাগার বন্ধা গুণার বোধা মাথায় দিয়া বড় আশা করে তোমার দুয়ারে হাত উড়াইছি রে মা আপনি যদি মাফ না করেন বন্ধার উপায় ও আপনার হাবিবের দিমত হিসাবে আপনি আমাদের মাফ করে নেন আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমাদের মাফ করে দেন আল্লাহ আমরা তো আর কিছু না আপনার হাবিবির এটি মুম্মত আল্লাহ কর ইয়ে সব কিছু লেকিনের হাবিবকে উম্ম আপনি আমাদের আপনি আমাদের কবুল করে নান তোমার খাদি বন্দা না কবরে নিও না তোমার হাবিবের খাদি উম্ম না কবরে দিও না আল্লাহ খাদি মুসলমান না বানাইয়া स्त्रीपुत्रिजन तर चाकित जारे कबर शिका या जा रही है सबा के आपने माफ कर दा अल्लाह तर कबर केहेस्तर बागान बनइा दा आल्ला जदुरुशिल माह हईल যারা মাহফিলের জন্য চেষ্টা করলো খাড্ডি দিল সাহায্য করল সবার উপরে আপনি খাস রহমত নাদের দেল করেন আল্লাহ যত বন্দর আমরা মাহফের হাজির হইলাম আমাদের সবার উপরে আপনি রহমাত না করেন আল্লাহ অসল্ল্লাহ করে মে রাহ মি আমার